السلام عليكم الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمد عبده ورسوله সুপ্রিয় দর্শক বিন্দু আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ জীব আল্লাহর বড় এক নিয়ামত এই জীবের কদর করতে হয় আল্লাহ আল্লাহতালা এই নিয়ামত থেকে কত মানুষকে বঞ্চিত করেছে কত মানুষ তাদের মনের আবেগকে কথার দ্বারায় প্রকাশ করতে পারে না অনেকেই বোবা আমরা দেখি তারা কথা বলতে পারে না তারা আমাদেরকে কি বুঝাতে চায় সারা ইঙ্গিতের সম্পূর্ণ আকারে এটা বোঝাতেও তারা পারে না এই যে লোকগুলি যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জীব দেননি জীব থেকে যারা বঞ্চিত তাদেরকে দেখে আমাদের উপদেশ গ্রহণ করা এবং আমাদের এর ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করা দরকার যে মোহর আল্লাহ রবুল্লা আলমিন আমার প্রতি দয়া করে আমার প্রতি রহম করে আমাকে এই বড় নিয়ামত থেকে বঞ্চিত করেননি তিনি আমাকে এই নিয়ামতটা দান করেছেন তাই সব সময় এই নিয়ামতের কদর করে এই নেয়ামতকে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের কাজে ব্যবহার করা উচিত এবং অন্যায় ওয়ানাচার। এবং অসৎ ব্যবহার থেকে বিরত থাকা দরকার মহান আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলছেন যেটি আমি এখুনি আপনাদের সামনে পরিবেশন করলাম করলামা হারি রব্বিয়াল ফওয়াহে মা দাহার হাওয়া মা বাতান প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফওয়াহেস এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেছেন বা এটা তোমাদের উপরে মহান আল্লাহ রবুল্লা আলমিন হারাম করেছেন ওয়াল ইসমা পাপাচারকে তিনি হারাম করেছেন আর বিদ্রোহ এবং বিরোধ জিনিসকে আল্লাহ রব আলমিন হারাম করেছেন আর হারাম করেছেন বিল্লাহ মা ওয়ানি নজল সুলতান আল্লাহ সাথে তুমি কাউকে শরিক করো যে ব্যাপারে কোনো দলিল প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন তুমি এমন কথা বলবে যে ব্যাপারে তোমার কোন জ্ঞান নেই যে সম্পর্কে তুমি জানো না এই জিনিসগুলোকে মোহন আল্লাহ রবুল্ আলমিন আমাদের উপরে হারাম করেছে আর এগুলো আমরা আমাদের এই ছোট জিনিস জীবটে দিয়ে করে থাকি এই জীব দিয়ে আল্লাহ রব আল সম্বন্ধে বা আল্লাহর দিন সম্বন্ধে এমন কিছু কথা বলে দিই যে সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না অতএব এগুলি আমাদের হারাম তাই এই জীবটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এই জীবের আপদ যেগুলো আমাদের দ্বারাই হয় তার মধ্যে একটি হচ্ছে বিনা এলে বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া মানে আমাদেরকে যখন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে সেটা জানি বা না জানি আমরা কিন্তু ফতোয়া দিয়ে দিই জানি না কথা কিন্তু আমরা বলি না কথা বলতে আমাদের খুব কষ্ট হয়। ফতোয়া দেওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বিনা দিলে সমাজ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। মানুষ কুসবাজ করে লিপ্ত হয়ে যায় আমাদের বিনা ইলমে ফতোয়া দেওয়ার কারণে আর আজকের সমস্যা এ হয়ে গেছে আলেম সংখ্যা কমে গেছে আপনি যেখানে যান দেখেন গ্রামে আলেম নাই এমনই এমনই এলাকা আপনি পাবেন কয়েকটি গ্রাম মিলে যদি আপনি খোঁজ করতে যান বিয়ে পড়াইতে হবে এখন একজন মলিসের দরকার কেউ মারা গেছে জানাজার জন্য একজন মলিসের দরকার এই কাজগুলো তো দূর থেকে কোনো একজন আলেমকে হায়ার করে নিয়ে এসেও করিয়ে নেওয়া যায় তাই দূর দ্রান্ত থেকে জানাজার জন্য আলেমকে ডেকে আনা হয় দূর দূরান্ত থেকে বিয়ে পরানোর জন্য আলেমকে ডেকে আনা হয় আলেম সমাজে কমে যাওয়ার কারণে অনেক জাহেল আছে সাধারণ মানুষরা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করে আর তারা নির্দিধায় ফতোয়া দেয় আর তাদের ফতোয়ার ভিত্তিতে আজকে সমাজে অনেক কুসংস্কার এবং অনেক অশান্তির সৃষ্টি হয়েছে দেখুন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলে গেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে আলেমদের সংখ্যা কমে যাবে আর তাদেরকে আলেম মনে করবে। তাদেরকে তখন ফতোয়া জিজ্ঞাসা করবে তারা নির্দিধায় বিশ্ব নী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ কি বলেছেন নবী বলছেন জ্ঞানকে হঠাৎ করে তুলে নেবেন না কিন্তু আল্লাহ কি করবেন যারা জ্ঞানী আলিম যারা হাকালি আলেম যারা তাদেরকে আল্লাহ উপস্থিত হবে যে তখন কোনো আলিম থাকবে না কোন একটাও আলিম যখন পাওয়া যাবে না তখন মূর্খরা কি করবে তখন সাধারণ মানুষরা কি করবে মূর্খদেরকে আলেম বানিয়ে নেবে তাদের কাছে কি করবে ফতোয়া তলব করবে আর তারা কি করবে জ্ঞান ছাড়াই তারা দিবে। ফলে কি হবে তারা নিজেরাও ভ্রষ্ট হবে আর অন্যদেরকেও ভ্রষ্ট বা গুমরাহ করবে তো আমার কথা হচ্ছে যা নবী বলে গেছেন তার বাস্তব দৃষ্টান্ত তার বাস্তব অবস্থা আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আলেমদের সংখ্যা কমে গেছে তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে অনেক সেজে গেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই এইরকমই ছেড়ে দেননি কোরআন দিয়েছেন সংবিধান হিসাবে আমার জীবন কিভাবে চলবে সামাজিক জীবন কিভাবে চলবে পারিবারিক জীবন কিভাবে চলবে ব্যবসা জীবন কিভাবে চলবে দেশ কিভাবে চলবে নেতারা কি করবে ব্যবসা কি করে দিয়ে সাথে কিভাবে হবে এই সমস্ত সংবিধান অবতীর্ণ করে যে কিতাবটা দান করেছেন সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন এই কোরআনের মধ্যে সমস্ত বিধান দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী কিন্তু সোহান আল্লাহ এই কোরআনের আয়াতের অপবেক্ষা করে মানুষকে ভুল বুঝিয়ে আমরা আজকে বলে দিচ্ছি নির্দিধায় যে হ্যাঁ তিন তালাক দিয়ে দিয়েছ এখন তোমার বিবি তোমার জন্য হারাম হয়ে গেছে এই বিবি আর তোমার জন্য হালাল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তালাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে কোরআনের মধ্যে প্রথম তালাক দিবে তিন মাস পর্যন্ত বিদ্যুতের মধ্যে থাকবে যদি চাও বিবি কে করে না। ফিরিয়ে নাও তিন মাসের মধ্যে যদি তিন মাস অতিবাহিত হয়ে যায় তারপরে ফিরাতে চাও তাহলে কি নতুন করে বিবাহ করে বিবিকে ফিরিয়ে গেল। আবার তালাক বলে দিয়েছেন একবার বলেন দুবার বলে হাজারবার বলেন এক মজলিসে আপনি যখন তালাক বলবেন এক তালাকি গণ্য হবে সহি হাদিস ও কোরআন এর আলোকে তারপরে আপনি যখন আবার তালাক বলবেন সেটা হবে দ্বিতীয় তালাক তা আপনি একবার বলেন আবার আল্লাহ বিবাহ করে দু তালাক আপনার হাত থেকে চলে গেল এবারে আবার আপনাদের জীবন চলতে ছিল হয় আপনি তিন মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন আর না হয় তিন মাসের পর আপনার স্ত্রীকে আবার বিয়ে করে আপনি ফিরিয়ে নিয়েছেন আবার আপনাদের জীবন চলতে আছে এই জীবন চলার পথে আবার ঝগড়া শুরু হয়ে গেছে আবার জীবনে তিন ততক্ষণ হালাল হবে না যতক্ষণ সে অন্য কোথাও বিবাহ করেছে আর সেই স্বামী তাকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়েছে এটা কি আল্লাহ রাবুল্লা আলমীর কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন সোরা বাকারাতে দু তালাকের পরে যদি আবার তৃতীয় তালাক দেয় সাথে বিবাহ না করেছে। এখন আমরা এই আয়াতের উপব্যাখ্যা করে শুনিয়ে দিচ্ছি বাস এক মরজি তুমি তিন তালাক বলে দিয়েছ এখন তোমার জন্য ওই বিবি হারাম হয়ে গেল এটা হচ্ছে আমাদের জীবন এক বিরাট আপদ যে আমরা এই জীব দিয়ে কত মানুষের জীবনকে আমরা নষ্ট করে ফেলেবার কত স্বামী শুধু আমাদের এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি لَئِنَّ إِلَيْكُمْ كِتَابٌ مُبَصَّلٌ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ <الكتاك> فَلَا تَكُونَنَّ <من الممترين تاك> মহানবীর প্রতিষ্ঠ বাণী শির্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देखारंगलवार सन्ध्या साढ़े छ पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटांगेलग डाय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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন কেতার কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় पुनर सकल के स्वागत विश्वी मुहम्मद रसुल्ला हादी যেহাদিস আল্লাহ রসুল সাল্লা ভবিষ্যৎবাণী করে বলে গেছেন এমন একটা যুগ আসবে যে যুগে আল্লাহ জিজ্ঞাসা করবে আর তারা বিনা জ্ঞানে নির্দ্বিধাই ফতোয়া দিবে ফলে তারা নিজেরাও গুমরা হবে আর অপরকেও গোমরা করবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এইরকমই ছেড়ে দেননি কোরআন দিয়েছেন সংবিধান হিসাবে আমার জীবন কিভাবে চলবে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 ব্যবসা কি করে করবেন দিয়ে সাথে কিভাবে হবে মা বাবদের সাথে কিভাবে সম্পর্ক সাথে কি সম্পর্ক হবে ভাইয়ের সাথে কি আচরণ করবেন সাথে কি আচরণ করবেন করবেন। একটি একটি করে আল্লাহ রব আলম এই সমস্ত সংবিধান অবতীর্ণ করে যে কিতাবটা দাঁড় করেছেন সেই কিতাবটা নাম হচ্ছে কোরআন এই কোরআনের মতো সমস্ত বিধান দিয়েছেন আল্লাহ রব আলিম কিন্তু সুহান আল্লাহ এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে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 তাহলে কি করো নতুন করে বিবাহ করে বিবিকে ফিরিয়ে নাও এইভাবে যদি আপনি একবার ফিরিয়ে নিয়ে থাকেন এক কিন্ত হয়ে গেল আবার আবার জীবনের এক এক জীবন চলার পথে। স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝগড়া বেঁধে গেছে আবার মাথা গরম হয়ে গেছে আবার তালাক বলে দিয়েছেন একবার বলেন দুবার বলে হাজার হাজারবার বলেন এক মজলিসে আপনি যখন তালাক বলবেন এক তালাকই গণ্য হবে সহি হাদিস ও কোরআন এর আলোকে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 আর হয় তিন মাসের পর আপনার স্ত্রীকে আবার বিয়ে করে আপনি ফিরিয়ে নিয়েছেন আবার আপনাদের জীবন চলতে আছে এই জীবন চলার পথে আবার ঝগড়া শুরু হয়ে গেছে আবার মাথা গরম হয়ে গেছে এবারে আবার আপনি তালাক বলে দিয়েছেন এই হয়ে গেল আপনার জীবনে তিন তালাক জীবনের তিন মুহূর্তে তিন তালাক দিয়েছেন এবারে ওই স্ত্রী আপনার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সে অন্য কোথাও বিবাহ করেছে আর সেই স্বামী তাকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়েছে এটা কি আল্লাহ রেখ করে তালাকের আবার তৃতীয় তালাক দেয় তাহলে তার জন্য এই নারী বা এই মহিলা ততক্ষণ বৈধ হবে না যতক্ষণ না সে আবার একজন পুরুষের সাথে বিবাহ না করেছে। এখন আমরা এই আয়াতের উপব্যাখ্যা করে শুনিয়ে দিচ্ছি বাস এক মরিষে তুমি তিন তালাক বলে দিয়েছ এখন তোমার জন্য ওই বিবি হারাম হয়ে গেল এটা হচ্ছে আমাদের জীবর এক বিরাট আপদ যে আমরা এই জীব দিয়ে বিনা জ্ঞানের বিনা এলে ফতোয়া দিয়ে কত মানুষের জীবনকে আমরা করে কত মানুষের জীবনকে আমরা নষ্ট করে ফেলেছি কত পরিবার বা কত স্বামী স্ত্রী কত জীবন এইভাবে আবার এইভাবে ভুল ফতোয়া দিচ্ছে ফতোয়া দেওয়ার পরে আবার মানে জোর গলায় চ্যালেঞ্জ করছে বলছে আমার কথা মানুন যদি গোনা হয় তাহলে আমার হবে মানে গোনার দায়িত্ব সেও নিয়ে নিচ্ছে সোহান এত বড় চ্যালেঞ্জ বা এত বড় কথা বলা ঠিক নয় ভাইরা কেউ বলতে পারবে না কেউ দাবি করতে পারবে না জিজ্ঞাসা করা হবে সঠিক ভাবে যদি তার ব্যাপারে আমার জানা না থাকে তাহলে আমি নির্দ্বিধাই বলবো যে ভাই আমার জানা নাই আপনি অন্য কোন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন কারণ প্রত্যেক বড়র ওপরে বড় আছে আমি যা জানি না অন্য একজন আলেম হয়তো জানে আমার যেটা জানা নাই সেই জ্ঞান হয়তো অন্য একজন আলেমের কাছে আছে অতএব আমি যেটা জানি না সে সম্পর্কে বিনা এলমের জ্ঞান খাটিয়ে বা একটা চিন্তা গবেষণা করে বাস একটা বলে দিলাম না এরকম কাজ করা যাবে না কারণ এরকম কাজ করলে যাকে আমি সে বিচারা বিপদে পড়ে যাবে আর এরকম বলার পর বলি হ্যাঁ এই ধরনের কথা তো যারা বলেছে কোরআনে যাদের কথা এসছে তারা ছিল কাফের তার এই ধরনের কথা মোমিন্দর বলতো আল্লাহ রাবুল্লা আলমিন তাই কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন আমাদের মাথায় আমরা বহন করব। অথচ তারা তাদের গুনা খাতা কোনো কিছুই বহন করতে পারবে না কেউ কারু গুনা বহন করবে না কেউ কারো বহন করবে না আর তারা তাদের গুণা বোঝা বহন করবে বুঝার উপরে বুঝা তাদের মাথায় চাপবে ওলাই আল্লাউ মাল কিয়ামতে আমা কু ইয়ফতারুন আর কে কালকে কেমতের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে সমস্ত মিথ্যা কথা তারা বলে আরোপ করে বেড়াইতো এই সম্পর্কে কালকে ক্যামতের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করা হবে পথে ভাইরাবার কথা হচ্ছে এত বড় চ্যালেঞ্জ করা ঠিক নয় যে আমি যা বলছি ওটাই ঠিক আপনি আমার কথার উপর আমল করুন আমি আপনার দায়িত্ব নিচ্ছি না না এরকম কথা কেউ বলবেন না আমি ভুল করতে পারি আমার থেকে আছে তার দ্বারাই জিজ্ঞাসা করে আমার ফতোয়া দিবেন আর বিশেষ করে কোনো ফতোয়া একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে যে বিষয়ে ফতোয়া দিলে মুসলিম ঐক্যচ্ছিন্ন হতে পারে যে বিষয়ে ফতোয়া দিলে আপসের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টি হতে পারে এরকম ফতোয়া দেওয়া থেকে তো আমাদেরকে সময় সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এটা হচ্ছে একটা বিরাট জিনিস এতে সমাজ মানুষ অশান্তিতে ভুগবে যে জিনিসটা আমি প্রিয় দর্শকদের সামনে চাইছি সেটা হচ্ছে এই এই যে দিয়ে আমরা অনেক সময় বিনা জ্ঞানে আর কারণে আমাদের সমাজে অনেক অশান্তির সৃষ্টি হয়ে যায় অর্থাৎ বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে অনুরূপভাবে এই জীব দিয়েই আমরা আরো একটা কাজ করি সেটা হচ্ছে কি এই জীব দিয়ে যুগকে আমরা গালি দিই যুগ মানে জামানা কালকে আমরা গালি দি অনেকে আমরা বলি যে কালটা ভালো নয় আজকের দিনটা ভালো নয় এই যুগটা ভালো নয় এই যুগে এরকম অবস্থা হচ্ছে খুব ভালো চলছে না অশান্তির সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের কথা এইভাবে আমরা বলে যুগকে দোষারোপ করে এই যুগ আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি করা দিন আর কাল আল্লাহ রবুল আলমিনের নির্দেশে আসে আর যায় দিন আসে রাত যায় রাত আসে দিন যায় চাঁদ সূর্য এইভাবে যত সৃষ্টি আল্লাহ রব আলের দুনিয়াতে মহান আল্লাহ রে রকমের মহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেন ইউদিন আদম সন্তান আমাকে কষ্ট দেয় কে বলছেন আল্লাহ সোবান আল্লাহ আল্লাহ তালা বলছেন আদম গালি দিচ্ছে তারা যুগকে গালি দেয় ও আনার দাহার অথচ যুগের বিবর্তনকারী তো আমি আল্লাহ একটা জিনিস সংঘটিত হবে না যদি আল্লাহ না চান বিপদ আপদ যা কিছু হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে তাই যদি কোনো বিপদ হয় কোন অসুবিধা হয় তাহলে আল্লাহ আল্লা রে সমর্পণ করতে হবে আর বলতে হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আর আল্লাহ ভালোই চান আল্লাহ কল্যাণ চান না এটা হচ্ছে আদবের কথা যে কোনো কিছু হলে এইভাবে বলতে হবে আল্লাহ রব্বুল আলমিন যা চেয়েছেন তাই হয়েছে কোনো জামানা কোন দিন আর কোনো ব্যাপার এখানে ছিল না যার কারণে এই জিনিসটা হয়ে গেছে আমার হাতেই সমস্ত ব্যাপার কি হবে কি না হবে কি হবে না এসব ব্যাপার আমার হাতে বিপদ হতেও পারে নাও হতে পারে ঘটতে পারে নাও ঘটতে পারে সমস্ত কিছু আমার হাতে ওখান লেবুলাহার এসব করেনেওয়ালা এগুলি শুধুমাত্র আমি করি অথেব যুগকে গালি দিলে সে গালি গিয়ে লাগবে মহান আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের উচিত যে এই জীবটাকে সতর্ক রেখে আল্লাহ রব্বুল আলমিনের কোন সৃষ্টিকে দোষারোপ করে গালি দিলে সেই গালি যে আল্লাহকে গিয়ে লাগবে আমরা এই জীব দিয়ে যদি এরকম কাজ বা এরকম অপবাদ আমরা দিই তাহলে যে আমাদেরকে একদিনকে যে একদিন আল্লাহ কাছে এই সমস্ত জিনিসের জব অতএব এসব জিনিসের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এমন জিনিসের পিছনে পড়লে চলবে না যে জিনিস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই কোনো ধারণা নেই আল্লাহ তালা তাই কোরআনে সুরাই ইস্তার মধ্যে বলে দিয়েছেন আমাদেরকে ওলা কাবিআ আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন এগুলো সম্পর্কে কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বলো কান কি কাজে ব্যবহার করেছিল বলো চোখ কি কাজে ব্যবহার করেছিলেন বলো জীব কি কাজে ব্যবহার করেছিলেন বলো তোমার চেষ্টা করি তাই তো মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আরো একটি আয়তের মধ্যে বলেছেন যার অর্থ হচ্ছে অনেক জিন এবং অনেক মানুষ তারা জাহান নামে যাবে বা জাহান নামে চলে যাবে লাহুম কলুবন লাইফে তাদের অন্তর ছিল কিন্তু সেই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করতো না অন্তর থাকা সত্ত্বেও তারা সেই অন্তর দিয়ে আল্লাহকে বুঝত না বা আল্লাহ দিন কে বুঝার চেষ্টা করতো না এই জীবটাকে দিয়ে তারা অনেক অকর্ম আর অনেক কুকর্ম করত যে কাজ করতে তাকে সরিয়েতে নিষেধ করা হয়েছিল অতএব এরকম কাজ থেকে যেন আমরা বিরত থাকি এই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে আল্লাহ তা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন ওয়াসাল্লাহ আলাহ নবীনা মুহাম্মদ ওয়া আলাহ আলহি ওয় Oh! <laughs> और थिर शाठीक ब्याबोहर करा हो ले, परुक अले एर पूरी पूर्ण प्रतिदान पहाचाबे। या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकूम मिन कबल अन्याथिया योमुल्ला बैयुं फीहि वला खुल्लतू वला शपाः।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 जकत दान अर्थ पाठातेन बैंक सतचलिंग Account Number আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান কোথা থেকে তিনি ছিল্লা খান যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে कथा क्ज हादिसर इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रुन सम्प्रचार सकाल साढ़े छायदेश